বাংলা মানবতা সমাধান রসুল করিম আমাবাদ ফজ্লাতান রহীম ওহিয়া কলাইন বতীন বরফ মিন সমানিত ভত্রিমন্ডোলি অক্রবুল প্রসি আল্লাহ ফকরমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দীর জন্য আমাদের সমস্ত এবাদত বন্দী যেন তার জন্য সুনির্দিষ্ট করে আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন আমাদের নবী সাল্লামের প্রতি যিনি বেশি সুন্দর করে আল্লাহাক রব্বুল আলমীর ইবাদত করেছেন এবং সুন্দর করে নবী করিম আমাদেরকে পদ্ধতি শিখিয়েছেন সম্মানিত ভাইয়েরা শিখ সম্পর্কে আমার আলোচনা এই শির্ক সম্পর্কে আপনাদেরকে এখন বলবো যে শির্কের সূত্রপাতের কারণ কি। মানব জাতির মধ্যে শির্কের অনুপ্রবেশ ঘটল কিন্তু এর কারণ কি তাহলে মানব জাতির আসল হচ্ছে যে তারা তৌহিদ আল্লাহর একত্রের ওপর ছিল আর এই বিষয়টি হচ্ছে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বৈশিষ্ট্য ইসলামের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যা আজকে সারা পৃথিবীর কোন জাতিতে পাওয়া যায় না তা হচ্ছে যে ইসলাম তৌহিদের দিন ইসলাম হচ্ছে আল্লাহর একত্রের ধর্ম এই একত্রের বিপরীত শির্ক এই শির্ক কেন মানুষের মধ্যে ঢুকে পড়ল শিরকের অনুপ্রবেশের মুখ্য কারণ হচ্ছে বাড়াবাড়ি অতিরঞ্জন সুতরাং এই বাড়াবাড়ি সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে বাড়াবাড়িটা কেমন করে হইল আল্লাহ পাকর আব্বুল আলমিন মানুষ যতই মহান ব্যক্তি হয়ে যাক না কেন মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার সম্মান শ্রদ্ধার একটা সীমানা রেখেছেন তার একটা সম্মান শ্রদ্ধার মর্যাদার একটা সীমানা রেখেছেন সেই সীমানার ওপরে যদি চলে যান তাহলে তার সম্মান করতে গিয়ে আপনি এত বাড়াবাড়ি করলেন অতিরঞ্জন করলেন যে তাকে আর মানুষ রাখলেন না তাকে আর আব্দ রাখলেন না তাকে মাবুদ বানিয়ে দিলেন তাকে আর মা সৃষ্টি রাখলেন না তাকে খালেক বানিয়ে দিলেন স্রষ্টা বানিয়ে দিলেন এটার নাম হচ্ছে বড়াবাড়ি বা অতিরঞ্জন এই কাজটি হয়েছে শিরকের সূত্রপাত ঘটার ক্ষেত্রে আর আল্লাপাক রব্বুল্লা আলমিন মানুষকে যে মান মর্যাদা দিয়েছেন তার নিচে নামিয়ে দেওয়া যেমন আপত্তিকর তার চাইতে বড় আপত্তিকর হচ্ছে তাকে এমন একটি স্থানে পৌঁছে দেওয়া যে স্থান মানুষ পাওয়ার যোগ্য নয় এই জন্য নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে আমরা যখন কালেমায় শাহাদাত পড়ি মুসলিম প্রত্যেকে সে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক অর্থ জানুক অথবা না জানুক আমরা কালমায় শাহাদাত পড়ি বরং আমাদের উপমহাদেশে পাঁচটি কলমা রয়েছে প্রচলিত পাঁচটি কলমা রয়েছে তার দ্বিতীয় কলমায় আমরা বলে থাকি আসাদু আল্লাহ আলাহ ইহ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া কেউ হক মাবুদ নেই উপাস্য নেই ও আসাদু এবং আরো সাক্ষী দিছি যে আন্না মুহাম্মদাহ আব্দহুহু মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহাকের বান্দা তাহলে তিনি বান্দা আব তিনি মাবুদ নন তিনি এবার তার জন্য এবাদত বন্দীগী নয় এবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাক রব্বুল জন্য। এবং তার সাথে সাথে তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচাইতে শ্রেষ্ঠ রসুল তিনি সমস্ত নবী গনের শিরোমণি তিনি খাতাম্বিয়া সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম আল্লাহর আলমিনের এই কলিমাতে এই শিক্ষা রয়েছে গোলামীর স্তর থেকে তিনি মনীব না হইতে পারেন বরং মনীব আল্লাহ মালিক আল্লাহ ফাকর্বুল আলমিন এবং সেই মালিকের বান্দা দাস মহম্মদ রসুল্লাহ সাল্লিম আল্লাহ ফাকর্বুল আলমী কোরআন যেখানে কোরআনে করিম নাজেল করার কথা আলোচনা করেছেন সুরেফুর খানের শুরুতে আল্লাহ ফর সেখানে নবীকে বান্দা বলে গোলাম বলে দাস বলে আখ্যায়িত করেছেন তবরকাল আল ফুর খান আল্লাহ যেখানে আল্লাহ যদি আলমিনের এবাদুবন্দির হন তাহলে বাকি সকলে আল্লাহ ফাকরুল আলম বান্দা সকলে আল্লাহর সৃষ্টি কারো আল্লাহ ফাকরুল আলমিনের সৃষ্টি করায় এবং আল্লাহ ফাকর্ব আলমিনের এবাদত বন্দীতে কোনো অংশ নেই শিরকের তাহলে সূত্রপাত ঘটেছে এ কারণে যে মানুষ বাড়াবাড়ি করেছে মানুষ সম্পর্কে বাড়াবাড়ি করতে গিয়ে মানুষকে পুজনে বানিয়ে দিয়েছে মানুষকে উপাস্য বানিয়ে দিয়েছে। মানুষকে আল্লাহ ফাকর্বুল আলমীর অধিকার হক দিয়ে দিয়েছে এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সতর্ক করেছেন বাড়াবাড়ি থেকে নিজের ক্ষেত্রে সতর্ক করেছেন আমভাবে ব্যাপক অর্থেও সতর্ক করেছেন কোরআনে করিমে আল্লাহ ফাকর্বুল আলমী ধর্মীয় ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে অতিরঞ্জন করতে কঠোরভাবে নিষেধ করেছেন যদি তাদের অনুসারী হক তাহলে তোমাদের ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না আর আল্লাহ সম্পর্কে হক ছাড়া সত্য ছাড়া আর অন্য কোনো কথা বলিও না শির আল্লাহ ফাকরুল আলমিন সম্পর্কে চরম মিথ্যা অন্যায়কারী সীমা লঙ্ঘনকারী কে হইতে পারে আল্লাহ সম্পর্কে মিথ্যা গড়ে নিয়েছে আল্লাহর প্রতি মিথ্যা দিয়েছে আল্লাহ ফাকর্ব আলমী একত্রের শিক্ষা দিয়েছেন তারা তাকে বহুত্বতে পরিণত করেছে তাদেরকে সবচেয়ে বড় জালিম বলে আল্লাহ ফাকর্বুল আলমিন আখ্যায়িত করেছেন হচ্ছে বাড়াবাড়ি করা সেজন্য করেছেন তোমরা আমার সম্পর্কে তোমরা অতিরঞ্জন করিও না কামা আতরা তিননা সারা যেমন খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে অতিরঞ্জন করেছে মারিয়াম আলিহাসালামের পুত্র ঈসা আলি ইসাল্লাম সম্পর্কে ঈসা বিন মারিয়াম সম্পর্কে তারা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে আল্লাহ আল্লাহাক আবদুল্লাহ বললেন কোরআনের ভাষায় শিশু শিশুকালেই আল্লাপাকবেন তার বাকশক্তি শক্তি খুলে দিয়েছিলেন এবং তিনি প্রথম কথা যে বলেছিলেন ঈসা আলি ইসলাম তারপরে এননি আবদুল্লাহ আমি আল্লাহর দাস আল্লাহর গোলাম এই আবদুল্লাহকে তারা ইবনুল্লাহ আল্লাহর পুত্র আল্লাহর সন্তান বানিয়ে দিল বাড়িয়ে আল্লাহর দাস আল্লাহর গোলামকে আল্লাহ পুত্রের হক রয়েছে আল্লাহ রয়েছে এই লিপ্ত হয়েছে তোমরা তাদের মতো তাদের অন্ধ অনুকরণ করে বাড়াবাড়ি অতিরঞ্জন করিয়ে না আমার সম্পর্কে তাহলে সত্য কথা কি আমার সম্পর্কে বিনা বাড়াবাড়িতে বিনা কি বলবে তিনি আল্লাহর বান্দা আল্লাহর এবাদত বন্দির জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত বন্দগির শিক্ষা দেওয়ার জন্য মানব জাতিকে আল্লাহ ফাকর্ব আলম রাসুল্লাহ সাল্লাম এবং তার সাথে সাথে আল্লাহর বান্দা বলে দেওয়া হলো যে আল্লাহ ফাকরুল আলমিনের হক হকে তার কোনো হক নেই আল্লাহ ফাকর্বুল্লা আলমিনের অধিকারে প্রাপ্যে তার কোন অংশ নেই এবং রাসুল বলে দেওয়া হলো যে তার মান সম্মান ইজ্জতের তোমরা মূল্য দেবে এবং তাকে আল্লাহ করার ক্ষেত্রে গ্রহণ করবে আল্লাহ পাক কি করলে সন্তুষ্ট হবেন এ কথা জানার একমাত্র মাধ্যম রসুল সাল্লিয়াল কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি তারপর ইনশা আল্লাহ তালা আমাদের বিষয়ের দিকে আবার ফিরে আসছি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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বেই বিদ্বে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে जीवन सफलता कीज कर मुखर पवित्रतारम्लात जाना देखा समस्त कारण हमारी अतिर विल्लामी से বাড়াবাড়ি বাড়াবাড়ি অতিরঞ্জন থেকে কারণ তোমাদের পূর্বের জাতিদেরকে ধ্বংস করেছে তাদেরকে কুফরি শিরকে লিপ্ত করেছে তাদেরকে জাহান নামের ইন্ধন বানিয়েছে সুতরাং তোমরা কোন ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করবে না শির্ক সম্পর্কে আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে যে সির্ক থেকে আমিআ ও নিজেরা অতি সতর্ক ছিলেন এবং আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে তারা দোয়া করেছেন যে জাতি করি আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্তীদেরকে সির থেকে বাঁচিয়ে রাখিয়া এব্রাহিম আলি ইসালাম এব্রাহিম আলিহাসালাম যিনি শিরকের বিরুদ্ধে সংগ্রাম করেছেন বল প্রয়োগ করে সংগ্রাম করেছেন একা সমস্ত জাতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন বাবা যে পত্তলিক মুশ্রেক তার বিরুদ্ধে সংগ্রাম করেছেন সে এব্রাহিম আলি ইসলাম চিন্তা করা যায় তার সম্পর্কে যে তিনি সিরকে লিপ্ত হবেন এরকম আশঙ্কা আছে তার ছেলে মেয়েরা সিরকে লিপ্ত হবে এরকম আশঙ্কা আছে তারপরেও তিনি আল্লাহ ফাকরুল আলমের কাছে যেসব দোয়া করেছেন কোরআনে কেন তার দোয়াগুলি উল্লেখ করা হয়েছে আর সুরা ইব্রাহিমে বিশেষকে আল্লাহ ফখরবুল আলম উল্লেখ করেছেন ওয়াইজ কাল ইব্রাহিম আল্লাহাম আল্লাহনি আমাকে রক্ষা করো বাঁচাও আমার সন্তানদেরকে বাঁচাও তিনি আশঙ্কা করেছেন যেতে পারি সুতরাং শির থেকে আল্লাহ তুমি বাঁচা আল্লাহর কাছে দোয়া করছেন এব্রাহিম তাই বলছেন অমানুল বালা বাদা এব্রাহিম আলি সালাম যদি আশঙ্কা করেন ভয় করেন শিরকে তাহলে শির কত ভয়ঙ্কর বিষয় শির থেকে কেমন ভয় করতে হবে সুতরাং ইব্রাহিম আলিহালামের পরে আর কে নিরাপদ থাকতে পারে কে সাহসের সাথে বলতে পারে যে আমি শির্ক থেকে বেঁচে থাকবো আমার ছেলেমেয়েরা শির থেকে বেঁচে থাকবে সুতরাং শির্ক থেকে নিজেরা অত্যন্ত সতর্ক ছিলেন আম্বিয়া এবং রসুলগণ সির্কের ক্ষেত্রে অত্যন্ত সোচ্চার ছিলেন আম্বিয়া এবং রসুলগণ প্রত্যেক নবী এবং রসুল শির থেকে জাতিকে সতর্ক করেছেন নিজে সতর্ক থেকেছেন পরিবার পরিজনকে সতর্ক করেছেন নুহ সালাম। সিরকের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এবং সিরকের বিরুদ্ধে দাওয়াত সাড়ে নয়শো বছর ধরে কোনো ক্লান্তি নেই কোনো বিরক্তি নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশে তিনি সির্কের বিরুদ্ধে দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে যখন আল্লাহ পাক রব আল ফায়সালা হয়ে গেল তখন আল্লাহ পাক মুশরেক জাতিকে ডুবিয়ে ধ্বংস করে দিলেন শির্ক থেকে এত সতর্ক আম্বিম রসুলগঞ্জ থেকেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন নবী রসুলগণকে আর সিরক থেকে সতর্ক করেছেন আল্লাহ ফাকর রব আলম উল্লেখ করেছেন শির্ক সম্পর্কে এবং সেখানে আঠারো জন নবীর কথা আল্লাহ ফাকর উল্লেখ করেছেন কোরআন কারিমে ২৫ জন নবীর অসুল গন আল্লাহ ফাকর করেছেন এই পঁচিশ জন রসোরের মধ্যে সুরায় আন আমের এই আয়াতগুলিতে আঠারো জন নবী রসোর কথা লাফা করা উল্লেখ করেছেন এই আঠারো জন নবীর কথা উল্লেখ করার পর বলছেন ওয়াল্লাউ আশ রাখু তারাও যদি সির করতেন তাহলে সিরকের গণহার ক্ষেত্রে কারও জন্য ছাড় নেই কারো জন্য ক্ষমা নেই কারো জন্য কোনো ডিসকাউন্ট নেই ওয়াল্লাউ আশা তারাও যদি সির করতেন তাহলে কি হইতো তার পরিণাম সতর্ক সাবধান তারাও সতর্ক নবী সতর্ক তোমরাও সতর্ক হয়ে যাও আল্লাহাবে তানুয়া মালন যা কিছু তারা কর্ম করেছিল আমল করেছিল সমস্ত ধ্বংস হয়ে যায় তাহলে হচ্ছে যে মানুষের আমলকে সমস্তকে ধ্বংস করে ফেলে নিশ্চিন্ন করে ফেলে আগুনের মত আগুনের চাইতে মারাত্মক আগুন তো আপনার ধন সম্পদকে জ্বালিয়ে দেয় ধন সম্পদ জ্বালিয়ে দিলে তারপরে ও আল্লাহ দিলে ধন সম্পদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাড়িঘর জ্বলে গেলে তারপরে বাড়িঘর হয়ে যাবে दुनिया सबकिनिरणी कमानी समस्त ज्ले नष्टि चिरकाल जहान नाम जहान नाम इंधन यु मम्दून जहां तुम्हारा तुम्हारा जे सब पूजा करते इबादत बंदी करते आल्ला के बदले जहान नाम नरक इंधन है आगुने इंधन तुम्हारा जालानी हो আল্লা ফরাবুল আরো সতর্ক না। কোরআনে ক্যানিমে সতর্ক করছেন আল্লাহের সাদ করছেন ওয়ালাক এলাই হে নী আপনাকে অবশ্যই ওহি করা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে ও মিন কাবলে শুধু আপনাকে নয় এমন নতুন কথা নয় আপনার পূর্বে যত নবী রসুলগণ এসেছিলেন আপনিও যদি তহিদ হারা হয়ে যান লাইয়াহব তার নাম আলুক আপনার আমলগুলি সৎ কাজগুলি ধ্বংস হয়ে যাওয়া ওলাান্ন মিন আল খাসরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনার ইহকাল ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহর গজবের হকদার হবেন পরকালকে ধ্বংস করে চিরকাল আপনি নরকের অধিবাসী হয়ে যাবেন কোনদিন আপনি জান্নাত পাবেন না আল্লাহ ফাকরবুল্লা আলমিন যারা সিরক করে সিরকের অবস্থায় মারা যায় তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন তাদের বাসস্থান জাহান্নাম বানিয়েছেন এবং তাদের জন্যই জাহান্নাম তৈরি করেছেন ওইদ্যাতিল কাফেরিন আল্লাহ বলেছেন এবং আর জান্নাতকে তাদের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ ফাকরবুল্লা আলামিন এই সির্ক সম্পর্কে এইভাবে আল্লাপাক রব্দুল আলম সতর্ক করেছেন সিরকের ভয়াবহ পরিণামের একটি পরিণাম জানলাম যে সির্ক করলে বিশেষ করে বড় শির্ক যদি হয় আল্লাহ পাকের কোনো হক যদি মানুষকে দিয়ে দেওয়া হয় অন্য কোন সৃষ্টিকে দিয়ে দেওয়া হয় অন্য কোনো প্রাণীকে দিয়ে দেওয়া হয় অন্য কোন বস্তুকে দিয়ে দেওয়া হয় তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে একটি ভয়াবহ পরিণাম পরকালে চিরকাল জাহান্নামে থাকতে হবে খালেদিন আবাদাহ চিরকাল থাকতে হবে সেখান থেকে বের হবে না মহান আল্লাহ এর সাথে মাহমবে খারে জিনা নার কোনদিন যাহার নাম থেকে তারা বের হবে না দ্বিতীয় ভয়াবহ পরিণাম আমরা জানলাম যে শির করলে দুনিয়াতে যে ভালো কাজগুলি করেছেন সমস্ত পুড়ে ছারখার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার কিছুই ফল পাবেন না অনেক ভালো কাজ করেছেন সারা জীবন ধরে ভালো কাজ করেছেন কিন্তু একবার শির করলে অতীতের সমস্ত ইমান এবং সৎকার সমস্ত ধ্বংস হয়ে যাবে শির করলে আরো যে ক্ষতি হবে তা হচ্ছে যে দুনিয়াতে নিরাপত্তা পাওয়া যাবে না সির্কের ভয়াবহ পরিণামের আর একটি হচ্ছে যে কোনোদিন সঠিক রাস্তা পাওয়া যাবে না আল্লাহর যারা ইমান নিয়ে আসবে এবং সির্কের সংমিশ্রণ ঘটাবে না এখানে জুল মানে বড় জুল বলা হয়েছে যে সিরকের সংমিশ্রণ ঘটাবে না তাহলে নিরাপত্তা পাবে আর তাহলে হিদায়ত পাবে এই দুটি নিয়ামত আল্লাহ দেবেন যদি না করে তাহলে আর যদি করে মারা যায় তাহলে না নিরাপত্তা আছে ইহকালে না নিরাপদ আছে আল্লাহ আজাব থেকে শাস্তি থেকে না পরকালে আল্লাহর আজাব থেকে জাহান্ন থেকে নিরাপত্তা আছে আর না হিদায়তের পথ সঠিক পথ পাবে বরং পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহ ফাকরবুল আলমিন যে সেরাতে মুস্তকিম রয়েছে সোজা রাস্তা রয়েছে সে সোজা রাস্তা থেকে পথ হারিয়ে অন্য রাস্তা ধরে নেবে যেগুলি হচ্ছে শয়তানের রাস্তা যেগুলি হচ্ছে জাহান নামে নিয়ে চলে যায় আর জ্বলন্ত আগুনে তাদেরকে জ্বালিয়ে দিতে পারে এ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য ইবলিশ এর সুতরাং আমাদেরকে নাকাম করতে হবে ইবলিস যাতে করে আমাদের ক্ষেত্রে সাকসেসফুল না হইতে পারে সুতরাং আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে যেন শির থেকে বাঁচার তৌফিক দান করেন এজন্য আমাদেরকে সচেষ্ট হইতে হবে সির করলে আর একটি বিষয় এখানে উল্লেখ করা অত্যন্ত আবশ্যক তা হচ্ছে যে শির করে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা মার্জনা কামনা করা কঠোরভাবে কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে আবু তালেব রসরুল্লা স্লামের প্রিয় চাচা এবং সেই ব্যক্তি ইসলামের খেদমতো করেছে কিন্তু তাকে ইমান নিয়ে আসার শীর্ঘ থেকে তবা করার ফিরে আসার তোফিক হয়নি রসোর সাল্লাহআালামের হিতাকাঙ্ক্ষী ছিল যতদিন আবু তালেব বেঁচেছিলেন ততদিন পর্যন্ত নবী সাহা সাল্লামের গায়ে কোনো জালেম কোনো কাফির কোনো মুশরিক আরবদের কেউ হাত লাগাতে পারেনি কেউ দৈহিক যন্ত্রণা দেবে রকমের সাহস করেনি আবু তালেব इसलम तौफिक पेलना मृत्युर समय घनी आसल मृतुशाई पड़े आई समय सल्ला आशा नहीं गिलो कथालाम एक कलेमा जी कलेमा जी अपनी स्वीकार कर नथा जो अपनी एक बार बोले नीन तलेमा दिए अल्लाह अबूल आलमीन सामने जो बद अनुबाद करब आपनर जनि सुपारिश कर सूझ पाब আল্লাহর থেকে আবু জাহাল এসে বলছে আবু তাহলে আব্দুল মুতালেব তোমার বাবা তোমার পিতা আব্দুল মুতালেব যে তার আদর্শ থেকে তার ধর্ম থেকে তুমি ফিরে যাবে এটা কেমন কথা হলো তোমার যেটা মানহানির বিষয় হয়ে যাবে সুতরাং রকম কাজ খবরদার করিও না এই থাকতে দ্বন্দ্বের অবস্থায় আমি মৃত্যু বরণ করবো এটাই ভালো আমার জন্য নবী করিমসালামে শেষখানে একটি কথা বললেন হে চাচা আপনি এত আমার প্রিয় চাচা এবং আপনি এই সাহায্য সহযোগিতা করেছেন ইমান নিয়ে না কিন্তু আপনার জন্য আমি আল্লাহর নিষেধ না করা হবে নিষেধ না করা হবে আল্লাহর আল্লাহর আলম ইরসাদ করছেন বলছেন নবীর জন্য কেন। কখন তার জন্য দোয়া করা যাবে না স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে সে জাহান নামের অধিবাসী হয়ে গেছে অর্থাৎ কুফুরীর অবস্থায় সিরকের অবস্থায় মারা গেছে তারপরে আর তার জন্য দোয়া করা যাবে না নবী করিম সাল্লাহ আলিয়া কোন এক সময় মদিনা থেকে মক্কার পথে ছিলেন আবুয়া নামুক স্থানে বাল্যকালে যখন রসুল ছিলেন তার মার ইন্তকাল হয়ে যায় তখন সেখানে তাকে দাফন করে দেওয়া হয় নবী করিম সাল্লাহ আলিয়া নব্বত প্রাপ্তির পরে হিজরতের পরে কোনো এক সময় ওখান দিয়ে যাচ্ছিলেন আল্লাহর কাছে দরখাস্ত করলেন ইস্তাহান্ত রব্বি সাহি মুসলিমের হাদিস বলছেন রসুরাম আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম দেখার জন্য আল্লাহর মায়ের কবরের ভিজিট করতে পারো দেখতে যেতে পারো জিয়ারা মানে দেখতে যাওয়া আমাদের দেশীয় ভাষায় জিয়ারা মানে গিয়ে সেখানে দেখলো দেখার পরে আবার দোয়া করা সবগুলিকে বলা হয় কিন্তু না জিয়ারা মানে ভিজিট করা দেখা শুধু দেখতে যাওয়া অনুমতি দেওয়া হলো। আমাকে অনুমতি দেওয়া হইল না আল্লাহ ফেকরুল আলমিন মুশ্রেকের জন্য ওই অবস্থায় মারা গেলে দোয়া করা নিষেধ করেছেন শিরকের অবস্থায় যদি মারা যায় তার ভয়াবহ পরিণামের মধ্যে একটি পরিণাম হচ্ছে से व्यक्ति आल्लाब आलमी आजब गजबारल्लामीन दुनिया ध्वस कर लिप्त हो रसुलगन दावते आल्ला पक ध्वस कर सब चेत बड़ पाप नबी करीम सल्लाम्मे व्यापक আকারে ধ্বংস করা হয় না যদিও তাদের অধিকাংশ শিরকে লিপ্ত হয়ে গেছে এই জন্যই ধ্বংস করা হয় না যে নবী সাল্লা সালাম দোয়া করেছিলেন আল্লাহ ব্যাপক আকারে আজাব দিয়ে তুমি আমার উম্মতকে ধ্বংস করিও না তিনটি দোয়ার মধ্যে একটি দোয়া নবী এই ছিল আল্লাহ পাক কবুল করেছিলেন এই জন্য এই জাতির উপর এইরকম আজাব গজব আসে না আল্লাহাক আমাদেরকে শির্ক থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন শির থেকে আমাদেরকে তবা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করেন পরকালে যেন আল্লাহ পাক জন্নাতুরফির দাসে সম্মানিত করেন সুভান আরব্বির ওসালাম আল আলমুর সালিন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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड आई बेमेल कर समाधान